বাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা ভাই বোনেরা পৃথিবীর যেখানে থাকুন না কেন আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা আপনাদের এবং আমাদের সবার সময়গুলোকে কবুল করুন এবং কিছু জানার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি লম্বা একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে সাহাবায়িক রামের জীবন থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া যায় কি না সেই প্রয়াস আমরা পাচ্ছিলাম চেষ্টা চালাচ্ছিলাম আজকে আমরা দাম্পত্য জীবনের স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কের চতুর্থ সিরিজে চতুর্থ এপিসোডে আমরা আলোচনা করার চেষ্টা করবো এখানে আমরা দেখতে চাইব যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম দাম্পত্য জীবনের সংসার কিভাবে পরিচালনা করার দিক নির্দেশনা দিয়েছেন এবং আমাদের সেই যুগের মহিলারা যারা ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ রসুলের হাতে তারাও কিভাবে সংসার পরিচালনা করতেন আমরা দেখার চেষ্টা করি সেখান থেকে কিছু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মূলত রসুলের করিম সাল আলী ওয়াসালাম একটি হাদিসে এইভাবে বলেছেন ইন্নামা আল নিসা উ সাকা ইফর জাল নেশসা অর্থাৎ স্ত্রীরা হলো পুরুষের অর্ধেক অংশ অর্থাৎ একে অপরে তারা পরিপূর্ণা পরিপূর্ণতা বিধানকারী সাপ্লিমেন্টারি টু ইচ আদা অত আল্লাহ তালা আনহ বলেছেন যখন জাহিলিয়াতের যুগে যখন ইসলাম আসেনি যখন ওহির আলো আমরা পাইনি তার আমরা দেখিনি সে সময় আমরা মেয়েদেরকে কোনো কিছু মনে করতাম না মনে করতাম যে শুধু একটা ভোগ্য বস্তু হিসাবে আমরা তাদেরকে দেখতাম ফলাম্মা আল ইসলাম মু রাহুল্লাহ ইসলাম আসলো আমরা দেখলাম যে আল্লাহ তাদের স্মরণ করেছেন আল্লাহ তাদের সম্পর্কে কথা বলেছেন আশ্চর্যজনিত হলাম যে মেয়েদেরকে আমরা ভোগ্য পণ্য মনে করতাম যে মেয়ে বাবার করা স্ত্রীকেও আমরা মধ্যে এটা বন্টন হয়ে যেত নিয়ে সত্যের মতন যেখানে মেয়েদেরকে জীবন্ত করা হতো পুঁতে ফেলা হতো সেই সময় আল্লাহও মেয়েদের কথা স্মরণ করলেন আমরা আশ্চর্য নিতে হলাম শুধু তাই না আমরা দেখলাম রাইনা লাহ বিদায় লিখা আলাইনা হাঁক আমরা বুঝতে পারলাম যে তাদের কিছু হক আমাদের উপরে রয়ে গেছে যে হকগুলো আমাদেরকে পালন করতে হবে আদায় করতে হবে রসুলি করিম সাল আলহ্লাম তার সমস্ত তোমাদের কাছে যে সমস্ত মহিলার আছে স্ত্রী হিসেবে তাদের সম্পর্কে তোমরা ভালো উপদেশ গ্রহণ করো হুন্না আলে আওয়ানিন। কারণ তারা তোমাদের কাছে বন্ধনে আবদ্ধ অবস্থায় আছে যেহেতু আবদ্ধ অবস্থায় আছে তোমরা তাদের সাথে খুব সুন্দর ব্যবহার করবে এটা রসুল করিম সাল্লাহ এমন এক সময় বলে গেছেন জীবন্ত মেয়েকে পুঁতে ফেললেও সমাজে কেউ এটাকে খারাপ চোখে দেখতো না এই সময় আল্লাহ রসুল কিন্তু মেয়েদের সম্পর্কে এমন কথা বলে গেলেন মূলত দাম্পত্য জীবন চলতে গেলে পরিবারে আমাদের চলতে গেলে নারী এবং পুরুষ উভয়ের কম্প্রোমাইজ দরকার হয় উভয়ের মধ্যে বোধ একটা চিন্তাভাবনা এবং একটা প্লান দরকার হয় সবাই এক অপরের চিন্তা ভাবনা করে একটু শেয়ারিংয়ের ভাগাভাগি করারও দরকার হয় মূলত পুরুষের যে সমস্ত দায়িত্ব এবং অধিকার রয়েছে কর্তব্য রয়েছে একটা ফ্যামিলিতে তা হলো দুই ধরনের একটা হলো যে আল কাওয়াম কাওয়ামা মানে হলো যে তিনি সংসারকে দেখাশুনো করার নেতৃত্ব দেবেন পুরুষ কিন্তু নেতৃত্ব দেবেন পুরুষ একটা সংসারে যখন নেতৃত্ব দেয় তখন একটা ইউনিফাইড নেতৃত্ব গড়ে ওঠে বাচ্চাদের মধ্যে চেইন অব কমান্ড বলতে যেটা বোঝায় সেটা তৈরি হয়ে যায় অনেক সময় এটা আমরা খুব বেশি খেয়াল করি না স্বামীকে মর্যাদা দেই না স্বামীর মর্যাদা সন্তানদের কাছে ছোট করে দেখাই ফলে বাচ্চারা কিন্তু বাবাকে সম্মান করতে শেখে না সমাজের লিডারদেরকেও সম্মান করতে শেখে না এটা কিন্তু খুব একটা ভুল কাজ করি এই জন্য রসুলি করিম সাল আল্লাম আমাদেরকে একথা বলে গেছেন এমনি অমরের যে হাদিস বুখারি এবং মুসলিমে পাওয়া যায় সেখানে বলছেন আর রজুল আলা আহলিহি পুলিহি একজন পুরুষ তার আহাল আহাল মানে স্ত্রী সন্তান সন্ততি এবং যারা আছে তার জন্য সে হলো দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে কে আমাদের ময়দানে জিজ্ঞেস করা হবে এখন দায়িত্বশীল হওয়ার কারণে আপনি চিন্তা করে দেখেন তার মর্যাদা কিন্তু আমাদেরকে দিতে হয় এবং সেই মর্যাদা অনুযায়ী এই পুরুষকে চলতে হয় দুই দিকে একটা হলো তার মর্যাদা দিতে হয় এবং পুরুষকে তার মর্যাদা নিতে হয় অর্থাৎ গোটা পরিবারের যে অবস্থা আছে সেখানে লিডারশিপ দেওয়ার কোয়ালিটি তার মধ্যে থাকতে হয় যদি পরিবার চায় ইসলামিক জীবনযাপন করতে আপনি তাকে অন জীবন জীবনযাপন করবেন এই রকম পিতা হওয়াও ঠিক না রকম বাড়ির লিডার হওয়া ঠিক না আবার যদি গোটা পরিবার চাই খারাপ পথে যেতে আপনি তাদেরকে খারাপ পথে যাওয়ার সাহায্য করবেন এরকম লিডারশিপও আপনার কাছে কাম্য নয় বরং আপনিও চলে আসবেন ইসলামের সায়াতলে এবং ওদেরকেও নিয়ে আসবেন ইসলামের সায়াতলে দ্বিতীয়ত যে দায়িত্ব একজন স্বামীর আল্লাহ তালা দিয়েছেন আল্লা রসুল বলেছেন সেটা হলো যে তাকে সংসারের খরস খোরপোষ এই ভরণ পোষণ করার দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে এটা কোনো মেয়েদের নয় এটা আল্লাহ রসুল সাল আলহাম এই ভাষায় বলেছেন আলাইকুম তোমাদের তোমাদের উচিত ধারিত কর্তব্য হলো যে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের সন্তানদেরকে তোমরা ভরণ পোষণ দেবে তাদের যে মাসিক যে খরচটা হয় বছরে যে খরচটা হয় সে খরচ তুমি তাদেরকে দেবে সেখানে তারা খাবে দাবে তার যে খরচ আছে লেখাপড়া তাদের যে খরচ আছে পোশাক আশাকের যে সমস্ত খরচ আছে সবগুলোকে তোমার বহন করতে হবে এই দুটো দায়িত্ব কিন্তু পিতার উপরে এই দায়িত্ব পালন করতেই হবে একজন স্ত্রীর উপরে যে দায়িত্ব তাহলে এই যে এক নম্বর হল হায়দান আতুল আতফাল ও তার বিয়া তুহম যে সন্তান সন্ততিকে লালন পালন করা এবং তাদেরকে গ্রহণ করা আমাদের সমাজে আমরা একটু বড় বিপাদের মধ্যে বর্তমান সময়ে বসবাস করি আমরা আমি আমার বহু জায়গায় দেখেছি যে স্বামী এবং স্ত্রী দুইজন কাজ করতেছে এবং সন্তান গড়ে উঠতেছে একজন ধাত্রীর কোলে আমরা লন্ডনে দেখি বেবিসিটারের সিটারের কোলে একটা সন্তান মানুষ হয় বাবা অনেক বড় শিক্ষিত মা অনেক বড় শিক্ষিত বেবি সিটার একটা হয়তো জি এসি বা এ বা ও লেভেল পাশ করা একটা মেয়ে যার মধ্যে দিন নাই যার মধ্যে শিক্ষা নাই যার মধ্যে শুধু একটা ট্রেনিং নিয়েছে তার কাছে কিন্তু একটা সন্তান মানুষ হচ্ছে এই আমরা দেখতে পাই সন্তান ঠিকমতো বড় হয়ে ওঠে না আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে আমরা দক্ষ করি দেখি যে সন্তানরা খাদেমাদের কাছে বড় হয়ে যাচ্ছে বাবা এবং মা দুইজন কাজ করে আর খাদেমাদের কাছে সন্তানরা বড় হচ্ছে তাহলে এই সন্তান তার স্বভাব চরিত্র কথাবার্তা আচরণ এবং তার ডিলিংসগুলোকে সে বাবা মার মতন স্টেটাসে না নিয়ে এসে খাদেমার স্টেটাসে নিচের দিকে নিয়ে যায় ফলে আমরা একটা তওয়াজুন ভারসাম্যত দেখতে পাচ্ছি না আমাদের দাম্পত্য জীবনে এটা কিন্তু আমাদের ঠিক না আমরা দেখার চেষ্টা করব সাহাবা রাজি আল্লাহ আনহুম এবং এবং পুরুষ তারা কিভাবে এইটাকে বলেছেন আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন যে মেয়ে তার পরিবারের সে হলো দায়িত্বশীল সে একদম রাখালের মতন সে তাদেরকে লালন পালন করবে তাদের তার স্বামীকে দেখাশুনো করবে সন্তানদেরকে লালন পালন করবে শুধু তাই না সে হলো কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবে তুমি তোমার এই দায়িত্ব পালন করতে পারছিলে কিনা দ্বিতীয়ত হলো যে সে ঘর ঘরগুলোকে সুন্দর পরিকল্পনা অনুযায়ী সাজিয়ে রাখবে এই দায়িত্ব কিন্তু একজন মেয়েকে দেওয়া হয়েছে এখন আপনারা চিন্তা করে দেখেন জীবনযাপন করতে গেলে দুনিয়ার জীবন জীবনযাপন উভয়কেই কিন্তু এইভাবে কাজ করতে হয় যখন এইভাবে কাজ করা হয় তখন সে সমতা আসে সেখানে ব্যালেন্স আসে সেখানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় সন্তানরা সন্তানদের স্থানে লেখালেখা পড়াশিখী মানুষ হচ্ছে এবং পিতারা তাদের স্থানে সন্তানদেরকে লালন পালন করতেছে এবং স্ত্রীকে দেখাশুনো করতেছে এই সুন্দর ব্যালেন্স জীবনটা আমরা আমাদের সাহাবিদের জীবনে দেখতে পেয়েছি একটা উদাহরণ আমি নিয়ে আসি যে স্বামী এবং স্ত্রী একে অপরে পরামর্শ করা করে হতো রসুলি করিম সাল্লাই জীবনে এবং এটা প্রথম যুগে কিন্তু ছিল না কারণ কোরআশ যারা ছিল মক্কা থেকে যারা মদিনায় এসেছেন তাদের একটা নেচার ছিল তাদের একটা অ্যাটিচিউড ছিল যে তারা মনে করতো নারীদের তো মর্যাদা খুব বেশি না পুরুষরা যা করবে তাই কারণ হলো কোরআদের মধ্যে নেতৃত্বের গুণাবলী খুব বেশি থাকার কারণে এরা নারীদেরকে অত বেশি গুনতো না হতো তোমর রদ আল্লাহ তালু বলেন যখন আমরা মক্কা থেকে মদিনায় আসলাম তখন আমরা আমাদের স্ত্রীদেরকে আগের মতোই দেখা শুরু করতাম তারা মনে করতাম যে এরা তো সংসারে মেকিং এর কোন ভূমিকা রাখবে না কিন্তু যখন এরা মদিনায় আসলো মদিনায় আনসার মহিলাদের সাথে মিশা শুরু তখন তাদের মধ্যে একটা তারা এইটা যে তারা স্বামীদের উপর প্রভাব ফেলার চেষ্টা করা শুরু করে দিল এটা কিন্তু মদিনায় মদিনার মধ্যে আছে মদিনার মাটিটার একটা বৈশিষ্ট্য আছে আমি তো মদিনায় থাকতে এই জিনিসটা লক্ষ্য করেছি আমি মক্কায় ছিলাম মদিনায় ছিলাম রিয়াদেরও ছিলাম তিন জায়গায় আমি লক্ষ করে দেখেছি মাটির একটা বৈশিষ্ট্য আছে মক্কার রুক্ষতা মানুষের মধ্যে কথাবার্তার রুড়তা শক্ত কথাবার্তা বলা আচরণে একটু রুক্ষতা থাকা এটা কিন্তু মক্কার জীবনে মানুষদের মধ্যে গোটা মক্কার মধ্যে রয়েছে কারণ পাহাড়ের একটা প্রভাব মানুষদের চরিত্রের মধ্যে আসে আবার আপনার মদিনায় মানুষদের সাথে আমাদের এখনো বন্ধু বান্ধব আছে তারা টেলিফোন যখন করে দেখেছি খুব নরম সরম এবং তাদের জীবন আচরণটা অত্যন্ত ভদ্র এখানে আলাদা অ্যাটিচিউডে মানুষ তৈরি হয়েছে ওরা যখন মহাজিররা যখন মদিনায় চলে আসলো তখন ওই ইন্টারাকশন হলো একে অপরের মধ্যে এবং আল্লাহ রসুল সাল্লাহাম যে কাজটা করেছিলেন মক্কার থেকে যারা এসেছে তাদের সাথে মদিনার একজনের সাথে মক্কার একজনের সাথে একজন সাথে ভাই ভাই বানাই দিলেন এই ভাইটা ছিল এত উন্নত পর্যায়ের ভাই যে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে তোমরা এখন থেকে একবারে নিজেদের আপন ভাই হয়ে গেলে এমন ভাই যে সাহাবাদের মধ্যে আনসার যারা ছিল তারা দুই একজন বলতো যে সাহাবিকে ডেকে বলছেন যে ভাই আমার তো এরকম খেজুরের বাগান দুটো আছে আমার চিন্তা করে দেখেন আল্লাহ রসুল সাল্লাই এই বন্ধন যখন তৈরি করে দিলেন তাদের মধ্যে খুব গভীর ভাবে হয়ে গেল মেয়েরাও ওইখান থেকে শিখতে শুরু করলো যে পুরুষদের ডিসিশন মেকিং এ আমাদেরও কিছু না কিছু ভূমিকা আছে রসুলি করিম সাল্ল আলহ্লাম এটা লক্ষ্য করলেন এবং আনসারদের আমার স্ত্রী একদিন এটা করো না তুমি ওটা করো না তো উনি অমর বললেন যে আমার খুব কষ্ট লাগলো এবং রাগ উঠে গেলো উনার একটু রাগ ছিল বেশি উনি বলতেছেন যে মা লাখি তোমার কি হয়েছে যে তুমি আমার কাছে এরকম চাও কেন যেটা আমি হস্তক্ষেপ করো কেন ইনশাল্লাহ এ সম্পর্কে আমরা সামান্য ছোট্ট একটা ব্রেক এ যাবো এরপরে বাদ বাকি অংশ আমরা ইনশাল্লাহ চেষ্টা করব শোনার জন্য ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা করছি ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে सकाल सन्दाय क्यों बबुना बेचे थान कबीरा गुना जुग दिन देख बड़ गुना প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশের বিস টিভি বাংলায়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 ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা मुस्लिम अवर्जन के इसलमर दीबीम बुनियादी नीति समूह देख ভাই ও বোনেরা আমি ইতিপূর্বে আলোচনা করতেছিলাম যে মক্কার জীবন থেকে যারা মদিনার জীবনে চলে আসলো মুহাজির যারা আনসারদের সাথে বসবাস শুরু করে দিল তাদের জীবনের একটা অ্যাটিচিউডের চেঞ্জ হলো সেটা হলো নারীরা পরিবারের ডিসিশান মেকিংয়ে এখন থেকে হস্তক্ষেপ করা শুরু করে দিল তার একটা উদাহরণ দিচ্ছিলাম হযত মোরের ঘটনা উনি বলেন যে আমার স্ত্রী আমার কাজে আমার ডিসিশনের ক্ষেত্রে সে হস্তক্ষেপ করতো বল বলতে শুরু করে দিল অমর তুমি এটা কেন করেছো ওটা কেন করনি এইভাবে কথা বলতো আমি তখন রেগে গেলাম রেগে যেয়ে বললাম যে মা লাখি তোমার কি হয়েছে বলিমা হা হুনে ফাফি মা ত্যাকালুফু কি তার স্ত্রী বললেন আমি খুব আশ্চর্য হয়ে যাই খাতের বেটা অমার আমার স্বামী আমি আশ্চর্য হচ্ছে মায় তুরিদু তুরা তুমি কি চাও না আমি তোমার কোনো ডিসিশন মেকিং এর সাথে রিভিউ রিথিংক অথবা এটাকে আর একবার চিন্তা করার মতন সুযোগ করা যায় কিনা অথবা তোমার কোনো ডিসিশানকে চেঞ্জ করা যায় কিনা এই ধরনের আমি যে তোমার কাছে চাই এটা তুমি চাও না এটা কেমন কথা হল ওয়াই তু রাজি অ রসুল আল্লাহ এবং তুমি জেনে রাখো তোমার যে মেয়ে হাফসাকে আল্লাহ রসুল সাল্লামের সাথে বিয়ে দিয়ে সে কিন্তু আল্লাহ রসুলের ডিসিশান মেকিং এসে অংশগ্রহণ করে এবং তাকে বিভিন্ন ক্ষেত্রে রিভিউ করার জন্য রিভিউথিং করার জন্য অনুরোধ করে থাকে উনি বলছেন শুধু তাই না হাতে এদাল আদবা এমনকি কখনো কখনো এমন পর্যায়ে যায় যে আমাদের রসুল করিম সাল্লা দিন উনি আর আগান্বিত অবস্থায়ও থাকেন কখনও কখনো কখনো হয়তো তোমার বলেন যে ভাবে এটা কি আসলে হয়েছে বুখারি এবং মুসলিমের রেওয়ায়ত কিন্তু মুসলিমের রেওয়য়েতে যেটা আরও পাওয়া যায় খুব মজার কথা সেখানে আছে ফাওয়ালাহু বা ইনুহু হাই বলেন যে আল্লাহ কসম দিয়ে বলি অমর শোনো শুধু আমার মেয়ে নয় বা তোমার মেয়ে নয় আরো অনেক আল্লাহ রসুলের স্ত্রীরা যারা আছেন তারা অনেকেই আল্লাহ রসুলের কাছে মাঝে দেখা যায় যে একজন স্ত্রীকেও শুনেছে যে একদিন ভর আল্লাহ রসুলের সাথে কথা বলেননি এরকম হয়েছে একবার রাত ভর মানে দিন থেকে শুরু করে রাত পর্যন্ত কথা বলেননি এরকম ঘটনাও ঘটেছে ফাজ বলেন যে এটা আফজা আনিদা আলিকা এটা আমার কাছে খুব ভয়ের কারণ হয়ে দাঁড়ালো ইবনে হাজার আস যখন এই হাদিসের ব্যাখ্যা করেছেন উনি বলেছেন যে আসলে উচিত হল আন্নাতে আলার ইমাজ মোম যে কোনো মেয়েকে কোনো ব্যাপারে ফোর্স করা স্ত্রীকে কোনো ব্যাপারে ফোর্স করা এটা কিন্তু ঠিক না পরামর্শ করে কোনো কাজ করাটাই ভালো কারণ হলো হল লে আন্না নহ আলহাম আতিল ইহিম কারণ রসুলের কারিম সালাম আনসারদের যে ভূমিকা ছিল স্ত্রীদেরকে মানে জীবন সঙ্গিনী করে নিয়ে লাইফ পার্টনার করে নিয়ে বিভিন্ন ডিসিশান মেকিংয়ে তাদের অংশগ্রহণ করানো সেখানে তারা ডিসিশন মেকিং এ তারা একে অপরের সাথে সাহায্য করার ক্ষেত্রে এক এমনভাবে নিয়েছেন যেটা এখান থেকে আমাদের শিক্ষার বিষয় তা হলো যে মেয়েদেরকেও ডিসিশান মেকিংয়ে অংশগ্রহণ করানো ভালো এটা কিন্তু আমরা আমাদের রসুল কালিমসাল্লাহু আসাল্লামের সাহাবিয়াতদের কাছ থেকে আমরা মূলত পাচ্ছি কারণ এটা এইভাবে কিন্তু ওইভাবে প্রকটিত হয়ে উঠেছে যখন তারা মদিনায় হিজরত করলেন এবং সেখান থেকে একটা শিক্ষার বিষয় আমাদের কাছে আসলো যে নারী সে শুধু একেবারে বাদীর মতো বাড়িতে বসবাস করবে না তাকে শুধুমাত্র এই জন্য আনা হয়নি যে তাকে দিয়ে প্রবৃতি পূরণ করা হবে তাকে দিয়ে সন্তান প্রজনন করা হবে এবং সে শুধু খাবে দাবে আর ঘুমাবে এবং মরণের সময় আসলে তখন মরে যাবে না সেও নারী এবং নর একসাথে মানব সভ্যতা জ্ঞানের সভ্যতা ইসলামী সভ্যতা বিনির্মাণে সমভাবে ভূমিকা রাখার জন্য নারীদেরকে আল্লা তালা তৈরি করেছেন এই না তারা শুধু বাদী হয়ে যাবে সংসারে খরচ করার ব্যাপারেও এখানে শুধুমাত্র যে পুরুষ পালন করবে এটা নয় যদিও দায়িত্ব একমাত্র পুরুষের কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাহাবি মহিলা যারা ছিলেন তারাও পুরুষদেরকে সাহায্য করতেন এখান থেকে যদিও কোরআন স্পষ্টই বলে দিয়েছে যে কোনো নারীকে পুরুষকে সাহায্য করতে হবে না অর্থনৈতিক দিক দিয়ে বা পুরো মানে পরিবারকে সাহায্য করতে হবে না এটা কিন্তু স্পষ্ট কোরআনের কথা এটা কিন্তু স্পষ্ট হাদিসের কথা কিন্তু আমরা মহিলা সাহাবিদের অনেকের জীবন দেখতে পাচ্ছি যারা সরাসরি পরিবার নির্মাণে পরিবার তৈরিতে সন্তান সন্তদের লেখাপলায় সন্তান সন্তদের লালন পালনে স্বামীর হেল্প করার জন্য তারা স্বামীর সাথে সমভাবে হেল্প করেছেন আমি আগেও এই ঘটনাটা বলেছি এমনি মাসকুদের স্ত্রী যাইনা বা সাকাফিয়া তিনি ছিলেন তাকে বলা হতো উনি ফ্যাক্টরির মালিক সন্নাউল ইয়াদ তিনি যথেষ্ট ফ্যাক্টরির কাজ করতেন এবং বিভিন্ন ধরনের কাজ উনি মৃৎশিল্প বিশেষ করে তিনি এই কাজগুলো করতেন তো উনি সেখান থেকে বেচা কেনা করার হাতে ভালো টাকা পয়সা আসলো অনেক টাকা পয়সা তো উনি এমনি বললেন যে আমার টাকা পয়সার অভাব নাই তুমি তো আমাকে দিয়েছ আবার আমিও ইনকাম করছি আমি চাই যে আমার টাকা পয়সা আমাদের পরিবারে ব্যয় হোক আল্লা রসুল্লাহ বলেন যে হ্যাঁ তুমি তোমার স্বামীকে এবং তোমার সন্তানদের লালন পালনের ক্ষেত্রে যে তুমি এখানে ভূমিকা গ্রহণ করতে পারো বলেন আমাদের নবী ঘরে কোনো কাজ করতেন না অথবা ঘরে কি কাজ করতেন তিনি বললেন কানা নি মেহনাতি তিনি ঘরের যে সমস্ত কাজ বাজ আছে যেখানে যে কাজগুলো করতে হয় সেখানে তিনি হেল্প করেন এখন এই হেল্প করেন এটা কোন ধরনের হেল্প করেন এটা আমরা অন্য একটা হাদিসে এটা হলো বুখারি এবং মুসলিম শরীফের হাদিস কিন্তু আমরা যদি মুসনাদে আহমেদ তারপরে তবাকাত এবনী স এবং এবনে হাব্বানের আরেকটা হাদিস দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে তিনি কি কি কাজ করতেন একটা হলো কালাত আইসা সুদ্দিকা বলেন একই তু সৌবাহু তার কাপড় যদি ছিঁড়ে যেত তিনি সেটাকে সেলাই করতেন আল্লাহ রসুল সাল্লা কাপড় ছিঁড়ে গেলে সেটা নিজের হাতে তিনি সেলাই করে করেছেন অথবা অন্য কাপড়ও তিনি সেলাই করে দিতেন আলাহু এবং মানে জুতা যদি সিঁড়ে যেত জুতা সাধারণত চামড়ার জুতা হতো সেই সময় এটাকে কিন্তু নিজে হাতে তিনি সেলাই করতেন নিজে হাতে তিনি সেলাই করেছেন ওয়াহ আলু মায়ামুর রেজা ফিবুইয়হিম এবং ঘরে যে সমস্ত পুরুষ লোকেরা যে সমস্ত কাজগুলো করে আমাদের নবী কিন্তু ঘরে যেয়ে এই কাজগুলো করতেন তো আমাদের উচিত হলো এইরকমভাবে ঘরের কাজ ঘরের ডিসিশন এই সমস্ত ক্ষেত্রগুলোতে নারী এবং পুরুষ আমাদের সমানভাবে আসা আমি এই ক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে সাহাবাদের যুগে যে জিনিসটা সবচেয়ে বড় পরিলক্ষিত হয়েছিল। সেটা হলো যে তাদের সন্তান সন্ততিকে লালন পালন করা মানে পারিবারিক এবং আত্মীয় স্বজনের সাথে সুন্দর সদভাবে এবং সম্পর্ক ঠিক রাখার ক্ষেত্রে তারা যে ভূমিকা রেখেছিল। তার ফলটা পাওয়া গেছিল বেশি বেশি দিন না এই কদিন পরে সাহাবাদের যে সমস্ত সন্তানরা এসেছেন আপনারা চিন্তা করে দেখেন যে আমাদের ডাক্তারদের ছেলে খুব কমই ডাক্তার হয় ইঞ্জিনিয়ারের ছেলে খুব কমই ইঞ্জিনিয়ার হয় বড়ো বড়ো আলেমার ছেলে খুব বড় বড়ো আলেমা খুব কম হয় কিন্তু এই যে যে চিন্তা চেতনার আলোকে আমাদের নবী সাল্লাম তার নিজস্ব বলয় তৈরি করেছিলেন সাহাবাদের বলয়কে সাহাবাদের সন্তানরাও কিন্তু ঠিক একই রকম হলো বরং তাদের চেয়েও আরও বেশি অ্যাড হয়ে গেল আমাদের জাকির নায়েক সম্পর্কে যেমন বলা হয় ডক্টর জাকির নায়ক সম্পর্কে যে আহমদ দিদার তাকে বলেছিলেন যে দিস ইস আহমদ দিদাত মানে কখন বলেছিলেন এটা যখন উনি ওনার সমস্ত শিক্ষাকে ডক্টর জাকির নায়কের মধ্যে দিতে পেরে এবং ডক্টর জাকির নায়কও আরও বেশি এখানে মেডিকেল সাইন্স নিয়ে আসলেন এখানে সাইন্সের অন্য জিনিসগুলো নিয়ে আসলেন তখন এটা সারা বিশ্বে আলহামদুল্লাহ ছড়াইয়ে দেওয়ার মতন যোগ্যতা তৈরি হয়ে গেল মোহাম্মদার যে কাজটা তিনি সারা জীবন করতে পারেনি তার চেয়ে বেশি কাজ কিন্তু ডক্টর জাকির নায়েক দিয়ে হয়ে গেল শাহবাদের জীবন যদি আপনি লক্ষ্য করেন এই রকমই ছিল তারা যে পর্যায়ে গঠন করতে পারছিল তাদের জীবনকে তারপরের জীবন তার পরের সন্তানদের জীবনটা আরও বেশি একটু উন্নত হয়ে উঠল। এটা কিন্তু নারী এবং পুরুষের সমান অবদানের কারণে কিন্তু এটা হয়েছিল নারী ঘর সামলিয়েছে আর পুরুষ কিন্তু ঘরটাকে রক্ষণাবেক্ষণ করেছে ঘরের উপরে ছায়া হয়ে দাঁড়িয়েছে আর নারী তার ছায় পড়ে সন্তানদেরকে লালন পালন করেছেন এটা কিন্তু আমাদের সমাজে এখন একেবারে কমে যাচ্ছে আমাদের অধিকাংশ বাড়িতে যারা একটু ভালো ধরনের বাড়ি যারা সন্তান পালন করার দৈহিক অর্থনৈতিক শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু সন্তান সংখ্যা কমিয়ে ফেলেছে কারোর একটা কারোর দুটো কারোর তিনটি খালাস এরপরে আর স্ত্রীও বাচ্চা নিতে চায় না কারণ তার চাকরি আছে বা তার কাজ আছে অথবা তার ভয় আছে আর স্বামীও সন্তান নিতে চায় না কারণ বেশি নিলে বেশি হাসল বাড়ি আর একটা করতে হবে এ সন্তান কমে ফেলেছে ফলে হয়েছে কি সমাজের নিম্ন স্তরের লোকেরা একেবারে নিম্ন স্তরের লোক তারা সন্তান উৎপাদনে কিন্তু বসে নেই তারা অনেক ঠিক মতো চালাই যাচ্ছে এটাই কিন্তু আল্লাহ রসলে একটা হাদিসি উনি বলেছিলেন এইভাবে যে তোমরা যতই তোমরা জন্ম নিয়ন্ত্রণ করো না কেন সন্তান যেটা আসার সে আসবেই আসলে তো আসছে হয়তো আপনার ঘরে আসছে না যে ঘরে থেকে তারা মানুষ হয়ে লালিত পালিত হয়ে সমাজকে কিছু দিতে পারতো সেই ঘর থেকে আসতেছে না আসতে মানুষদেরকে যাদের পিতা মাতার খোঁজ পাওয়া যায় না পিতা মাতার খোঁজ পাওয়া গেলে তারা খুব একটা পর্যায়ে ছিল যারা সমাজকে দিতে পারেনি কিছু নেওয়া ছাড়া এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে একটা খুব খারাপ ভাবে একটা ভারসাম্যহীনতার সম্মুখীন হয়েছে আর এর দায় দায়িত্ব কিন্তু স্বামী এবং স্ত্রী আমাদের সমারোহ সবার উপরে সমানভাবে পড়ে সাহাবাদের জীবন থেকে এই যে কথাগুলো আমাদের কাছে আসছে ওই জীবনটা যদি আমরা মেনে চলতে পারি আসমাবিনতে আবু বকার যদি আমরা আমাদের মারা হতে পারে আবদুল্লিব জুবায়ের হবেই হবে যদি আমাদের মধ্যে আসমা বিনতে ও মায় এসে যায় আমাদের মধ্যে আবদুল্লাহ হাবিব হয়েই যাবে সেই রকম যদি আমাদের উমিস্লাইমের মতন মেয়ে যদি আসে আনাসেম্ন মালিকের মতন সন্তান হবেই হবে এইরকমভাবে আমরা যদি চিন্তা করে দেখি যে শাহাবাদের জিন্দিগিতে যেভাবে জীবন চলেছিল ওই জীবন যদি আমাদের জীবনে আবার ফিরে নিয়ে আসতে পারে। তাহলে আমাদের জীবনটা আবার সুন্দর হবে ইমাম মালেক রহমতুল্লাহ আলহের যে কথাটা খুব সুন্দর কথা যে আমাদের পরবর্তী যুগের উন্মতদের উন্নয়নের পিছনে সবচেয়ে হাতিয়ার হবে আগেকার জামানার যে সমস্ত সালফেসা আলহীন চলে গেছেন তাদের জীবন ইতিহাস তাদের ঐতিহ্য এবং তাদের জীবন আচরণকে আমাদের জীবন আচরণে পরিণত করা এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে শান্তি আসবে আমরা সেই শান্তির দিকে ধাবিত হই সেই জান্নাতের দ্বার প্রান্তের দিকে আমরা উন্মুখ হয়ে তাকিয়ে থাকি এবং সেদিকে যাই আল্লাহ তালা আমাদের কবুল করবেন ইনশাল্লাহ এবং আল্লাহ তালা সেই পথে আমাদের সমস্ত সফল প্রচেষ্টাকে সফল করে দিন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক डर जकिर आरिक बार्ता धर्म तत्वीपाथर चूरा इखलास हलो धर्म तत्वीपाथर 112 त्व मान हलो ईश्वर सम्पर्क हलो लिटमास कारो मुखापेक्षी नन लामद তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাহ আলিয়া বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য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 जा करते धर्म तत्व गोष्ठीपाथर बेस्टी मानवता समाधान